আসসালামুকুমতুল্লাহাতিল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম কিতাব এর ধারাবাহিক দর্শে আমরা কিতাব এর গুরুত্বপূর্ণ দর্শগুলি বেশ কিছু দর্শ গ্রহণ করেছি আজকে আমরা বাইশতম দর্শ গ্রহণ করব করবো তহিদ এর ধারাবাহিক দর্শ গ্রহণ করে আমরা আমাদের তহিদ আমাদের ইমান আমাদের বিশ্বাসকে সঠিক করে নেওয়ার চেষ্টা করব এবং পৃথিবীর বুকে আল্লাহ সবহানা হুয়া তলার কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ শের সেই শের থেকে আমরা বাঁচার চেষ্টা করব শেরক অত্যন্ত ভয়াবহ বিষয় এবং অত্যন্ত সূক্ষ্ম বিষয় মানুষ তার চিন্তা চেতনায় কথাবার্তায় কাজকর্মে কখন কোন দিক দিয়ে শেষের কে লিপ্ত হয়ে যায় সেটি বলা খুব কঠিন। তাই আসুন কঠিনা আমরা সম্পর্কে অবগত হই আরো বোঝার চেষ্টা করি আর আমরা উপলব্ধি করি ভালোভাবে যেন আমরা এই শেখ মহাজঘন্যতম অপরাধ থেকে বাস্তব প্রিয় বন্ধুরা আমরা আহ একুশতম দর্শ নিয়েছি আজকে আমরা বাইশতম দর্শ শুনবো ইনসা আল্লাহ লেখক রহমাল একুশতম দর্শে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সেটি হল মানুষের মাঝে একজন অপরজনের কাছে বিভিন্ন রকমের ধারণা নিয়ে বা ধারণা পোষণ করে থাকে মনে করে থাকে এ হয়তো এই মালিক এ হয়তো এই ক্ষমতা রয়েছে ইত্যাদি ইত্যাদি সেগুলিতে প্রমাণ হয়েছে যে আসলেই বিশ্ব নবী রহমতুল মোহাম্মদ সাল্লাহ আলীহসাল্লাম তিনিও মানুষের জন্য কিছু করার ক্ষমতা রাখেন না দুনিয়াতেই যা হয়তো দিতে পারেন কিন্তু আখেরাতের বিষয়ে কিছুই ক্ষমতা রাখেন না রাখেন শুধু একমাত্র আল্লাহ সুবাহ লেখক রাহমে তিনি ক্লিয়ার করতে যে হয়তো বা মনে করতে পারি কেউ যে মানুষ যেহেতু পারে না তাহলে আল্লাহ সুবাহ নৈকট্যশীল ফেরস্তা যারা আছেন তারা হয়তো আল্লাহ সুবাহর কাছে কিছু করার অধিকার রাখেন তারা হয়তো আল্লাহ রাবুল আলমিনের কাছে কেউ করে দিতে পারেন তাই তাদের কাছে অধিকার রাখেন না বরং তারা হলেন আল্লাহর সম্মানিত এমন বান্দা আল্লাহ রবী আলমিন তাদেরকে যা নির্দেশ দেন তারা যা নির্দেশিত হয় সেগুলি শুধু পালন করার চেষ্টা করে নিজেদের পক্ষ থেকে তাদের কিছু আল্লাহ রবুল্লা আলমের করার আল্লাহ রবুল্লা আলমিনের কাছে করার অধিকার নেই তারা আল্লাহ রবী আলমিনের শরিকও নয় আল্লাহ রবুল্লা আলমিনের সহযোগী নয় আল্লাহ রা আলমিনের সাহায্যকারীও নয় বরং আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশিত তারা ও বান্দা নির্দেশিত মারা যায় কর্মচারী তারা আল্লাহ রবুল্লাহ আলমিন যা নির্দেশ দেন সেটাই শুধু তারা পালন করেন নিজস্ব আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে করার তাদের কিছুই নেই তারাও আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে একই ভাবে ভয়ে ভীত যে আল্লাহ রবীলিনের সমান অধিকার নেই মানুষের জন্য তাই তাদেরকেও আমরা যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের শরিক বানাই দেব এর সুযোগ কোন নেই লেখক রহম্লা এই বিষয়টি এখানেই আলোচনা করার চেষ্টা করতেছেন এই জন্য লেখক রহম্লা এরি অধ্যায়টি পর্যায়ে যে অধ্যায় বেঁধেছেন সে অধ্যায় ষোলতম অধ্যায় এ অধ্যায় মূলত কোন শিরোনাম দেননি বরং একটি আয়াত দিয়েই তিনি অধ্যায় উল্লেখ করতে চাচ্ছেন বা বোঝাতে চাচ্ছেন আয়াতটি হল আজ্লাহিন বলছেন হাতির তেইশ নম্বর আয়াত তারা একে অপরকে জিজ্ঞাসা করে বিশেষ করে যে ব্রিল আলি ইসাল্লামকে সাধারণ ফেরেস্তারা জিজ্ঞাসা করেন মা দা কালারব্বুকুম কি একটা কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আল্লাহ রবুল্ আলমিন কিছু সেটা হয়তো নির্দেশ দিয়েছেন কিছু বলেছেন এই জন্য একটা ভয়ঙ্কর সৃষ্টি হয়েছে তিনি হলেন মহান এবং উচ্চ সুহান প্রিয় বন্ধুরা এরপরে লেখক রাহেমাহুল্লাহ বিষয়টিকে আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য তিনি এ আয়াতের আলোকে রাসুল সালি একটি যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হরাইরাহু তিনি বর্ণনা করছেন তিনি বলছেন নবী সাল আলী হোসাল্লাম থেকে নবী সাল্লাম বলেন ضربت الملائكة بأجنحتها خدعانا لقوله جو خلال الله رب العالمين عشمن كنو بدهان جاري كرين عشمن كنو شددن تو ديهتاكين شئ اللح رب العالمين كنو بشير عشمن شددن تو دوار مهدت تي من قطن ہوئ جائے جو ضربت الملائكة بأجنحتها خدعانا لقوله اللح رب العالمين شئ قطعار بھاري কথার ভয়ে তারা সকলেই জানা কি হয়ে যান। যানি হা তারা নিজেদের ডানা দিয়ে নিজেকে যেন বাড়ি মেরে উঠে এবং তাদের অবস্থাটা খুব কঠিন দেখা দেয় হাত আরবুম এভাবে তাদের এই কঠিন অবস্থাটা যখন একটু হালকা হয় হালকা হলে তারা তখন পরস্পরে জিজ্ঞাসা করেন মা দা কাল আরব বুকুম তোমাদের রব অর্থাৎ তোমাদের রব দ্বারা বুঝাছেন যে আল্লাহ রাব্বুল আলামিন। তিনে কি বললেন? কি Siddhanto দিলেন আজকে? যে Siddhante আমরা এতক্ষণ জোর সরো হয়েছিলাম, এতক্ষণ বিত সন্তুষ্ট হয়েছিলাম, কি সেই Siddhanto? ক্বাল আল হক ওয়া হুয়াল আলিয়ুল কাবীর। বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবী থেকে যারা জিন শয়তান এই জিন শয়তান কি করে ফেরস্তারা আল্লাহ রাবুল্লাহ আলামিন বলার পরে সেই কথাটা বা সেই বিষয়টা যখন ফেরস্তাদের মাঝে পরস্পরে আলোচনা হয় এই কথাগুলিকে তখন চুরি করে শোনার জন্য জিন শয়তানিরা চেষ্টা করে চুরি করে শোনার জন্য কিভাবে চুরি করে শুনে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে মুস্তারি একজনের উপর আরেকজন আরেকজনের উপর আরেকজন আরেকজনের উপর আরেকজন এভাবে তারা আসমান পর্যন্ত যায় জিন শয়তানেরা উঠে উঠে সর্ব উপরে যে যায় সে ওই ফেরস্তাদের এই কথাগুলি শোনার সে চেষ্টা করে চুরি করে শোনার চেষ্টা করে وصفه سفيان بكفه فحرفها وبدد بين اصابع فيسمع الكلمه يلقيها إلى من تحته حديث جننكري سفيان صوري رحمه الله তিনি বলছেন যে তারা যে যায় এইভাবে তিনি আঙ্গুলগুলিকে দেখায় দিলেন অর্থাৎ একটার উপর আরেকটা আরেকটার উপর আরেকটা আরেকটার উপর আরেকটা করে শোনার চেষ্টা করে আল্লাহ কথাগুলি সাল্লাম বলছেন আবার সে তার নিচের কাছে আবার সে তার নিচের কাছে এভাবে নিচে পৌঁছাতে থাকে এর কারণ তারা আবার আশঙ্কা করে যে কোন আবার তারকা দিয়ে তাদেরকে ঢিল মারা হবে ঢিল মারলে তারা তো শেষ জ্বলে যাবে এই সে নিচে নামার আগেই তার নিচে লোকটার ব্যক্তির কাছে সেই কথাগুলিকে বলে দেয় এইভাবে সর্বশেষ ব্যক্তি সে তার নিচে যে আছে সে তাকে শুনায় দেয় হাত সর্বশেষ ব্যক্তি এই কথাগুলি তখন সে সমাজে যারা গণক জ্যোতিষী জাদুকর এদের কাছে এই জিন শয়তানেরা এই কথাগুলি পৌঁছিয়ে দেয় বিশেষ করে যারা জিন শৈতান এর অনুসরণ করে তাবে করে এই সমস্ত বিভিন্ন রকমের তথ্য বা ইত্যাদি দিয়ে থাকে তাদের কাছে এই শয়তানেরা এই কথাগুলিকে পৌঁছায় দেয় রাসুল সাল্লাম বলছেন ফারুবা কাহু কখনো এমন ঘটে যায় যে উপরের ব্যক্তিটা যখন এই ফেরস্তাদের আওয়াজ শুনলেন শুনে নিচের জনের কাছে পৌঁছার আগেই তাকে হয়তো কি করা হয় সেই অগ্নিশিখা ছুড়ে মারা হয় বা তারকা দিয়ে অগ্নিশিখা ছুড়ে মারা হয় ওয়ারুবা আল কাহা কাবলা আইয়ুদের কাহু কখনো সেই নিচের লোকটার কাছে সেই কথাগুলি পৌঁছার আগেই সে তাকে অগ্নিশিখা ছুড়ে মারা হয় অথবা কখন দেখা গেছে যে কথাটা পৌঁছে দেওয়ার পরে অগ্নিশিখা তাকে করে করে। মাহা যখন সেই একটি কথা একটি সত্য কথা যে এটা সিদ্ধান্ত হয়েছে যে ব্রিল বা ফেরেস্তাগণ নিয়ে আসতেছেন সেটা পৃথিবীতে বাস্তবায়নের জন্য তো ওই কথাটি শুনেই তারা সেই একটি কথার সাথে একশোটা তারা সেই গণকদের কাছে যখন দেওয়া হয় তারা একটি কথা মিথ্যার সাথে সংযুক্ত করে প্রিয় দর্শক একটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা শুনছিলাম এ অধ্যায়ে আমরা এটি আরো শুনবো ইনশাআল্লাহ এ পর্যায়ে সংক্ষিপ্ত আমরা একটু বিরতি নিতে যাচ্ছি আবার বিরতির পরে দেখা হবে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা কিতাব উত্তিজ এর বাইশতম দর্শে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম তা হলো আল্লাহ তিনি একমাত্র সবকিছুর মালিক আমাদেরকে ধর্ণা দিতে হবে তার কাছেই চাইতে হবে তারই শুধু আবাদত করতে হবে অন্য কারো কাছে কোনো চাওয়া কোনো সাহায্য কোন আবেদন নিবেদন ও কোন নত হওয়ার কোন সুযোগ নেই এমনকি আল্লাহ রবুল্লাহ আলমিনের নৈকট্য ফেরস্তাগণ যারা রয়েছেন নৈকট্যশীল ফের তাদেরও কোনো অধিকার নেই তারাও আল্লাহ কাছে তারাও নত সন্ত্রস্ত আলামিন নির্দেশ যায়। কিভাবে আল্লাহ রবাহ আলমিনের সাথে তাদের আচরণ সঠিক হয় কি না মানুষ হয়তো মনে করতে পারে আমরা হয়তো মনে করতে পারি যে তারা যেহেতু আল্লাহ রবাহ আলমিনের নৈকট্যশীল ফেরেস্তা হয়তো তাদের অনেকটা অধিকার রয়েছে অনেক সুযোগ রয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কিছু বলার কিছু করার তারা হয়তো আমাদেরকে কিছু করে দিতে পারবেন না প্রিয় আমরা একটি শহীদ বুখারির হাদিস থেকে শুনছিলাম আল্লাহ রবুল্লা আলমিন যখন কোন সিদ্ধান্ত ফেরেস্তাদের মাধ্যমে সেটি পৃথিবীতে প্রেরণ করেন পর্যায়ক্রমে ফেরেস্তাগণ সেটি পরস্পরে কথা বলা বলি শুরু করেন আলাহিসুসাল্লাম নিয়ে যখন আসেন তো প্রথম আসমান পর্যন্ত সেই জিন হয়তান তারা একজন একজন আরেকজনের উপর এভাবে উঠে উঠে তারা সেটাকে চুরি করে শোনার চেষ্টা করে কিন্তু তাদেরকে প্রতিরোধ করার জন্য কখনো ফেরেস্তাদের পক্ষ থেকে কি করা হয় সে অগ্নিস্ফ্লঙ্গ ছুড়ে মারা হয় সেটা তারা হয়তো সে কথাগুলি অন্যজনের কাছে পৌঁছার পূর্বেই হয়তো ধ্বংস হয়ে যায় অথবা সেই অগ্নিস্ফ্লঙ্গ ছুড়ে মারার পূর্বেই কেউ হয়তো কথাগুলিকে অন্যজনের কাছে পাশ করে দেয় এভাবে সর্বশেষ ব্যক্তির কাছে সেই কথাগুলি যখন চলে আসে সে ব্যক্তি পৃথিবীতে যারা গণক জাদুকর মিথ্যুক ইত্যাদি রয়েছে তাদের কাছে এই কথাগুলিকে পৌঁছিয়ে দেয় পৌঁছিয়ে দিলে সেই গণকেরা বা জাদুকরেরা বা সেই জ্যোতিষীরা তারা এই একটি সত্য কথাকে একশটি মিথ্যা কথার সাথে সংমিশ্রণ করে মানুষের কাছে শোনায় যখন মানুষের কাছে শোনায় ওই একটি সত্যের দোহাই দিয়েই তাদের তখন প্রচার করা হয় যে কেন উনি তো এই কথা বলেছিলেন যে অমুক দিন এই কি হবে এই বর্ষণ হবে বা এই ঘূর্ণিঝড় হবে বা এই সত্য দিয়ে একশোটি মিথ্যা কে মানুষের কাছে ঢেকে দেওয়া হয় ঢেকে দিয়ে সেটাকে প্রচার করা হয় প্রিয় বন্ধুরা ঠিক অবস্থায় সেই জিনিস সেই কথাটিকে সংরক্ষণ করে সেটাকে চুরি করে শুনে সেটা নিয়ে আসে কোনো জ্যোতিষী গণক সেই জাদুকর তাদের কাছে এই কথাগুলি পৌঁছে দেয়াল্লাম বলছেন যে এই কথাটি আকাশ থেকে চুরি করে শুনেছে সেটির সাথে সব বাতিলগুলিকে গুলিকে দিয়ে তারা সত্য হিসাবে চালাতে চায় এ বর্ণনাটি আবার অন্যান্য বর্ণনায় এসেছে সেখানে কিছু কিছু শব্দের পরিবর্তন এসেছে সেভাবে এভাবে বলা হচ্ছে যে বিল এজা আর সেই ওহি সে বিবরিল এর মাধ্যমে যখন আসে এহির সব যে বিষয়গুলি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন এই আওয়াজের বা এই কথার ইসেই ভারে গোটা আসমানবাসী সকলেই তারা কাঁপতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তারা এই سمع ذلك أهل السماوات يسعقون خرص الجدا আকাশ بشিরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলিকে শুনেন শুনে সাথে সাথে তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা জ্ঞান হারার মতো হয়ে যায় সিজদায় তারা পড়ে যান ফায়াকুনু اولু মাইয়্যরফা আলাসাহু জিবরীল তাদের মধ্যে সর্বপ্রথম সিজদা থেকে যিনি মাথা তুলেন আসতে শুরু করেন ওই উপরে সেই ফেরেস্তাদের কাছ দিয়ে যখন আসেন তখন ফেরেস্তারা জিজ্ঞাসা করেন যখন প্রথম থেকে দ্বিতীয় আসমানে আসেন সেই দ্বিতীয় আসমানের ফেরস্তারা জিজ্ঞাসা করেন দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় আসমানের ফেরস্তারা জিজ্ঞাসা করেন বলেন বলেছেন তিনি হলেন আল্লা কাবির ফয়াকুল্ল ইসলামা কালা জিব্রিল তখন সকলেই অন্যান্য ফেরস্তারা বলেন যে কাল আল্লাহ যেগুলি লেখক রাহেমাহ তিনি এই শিক্ষণীয় বিষয়গুলি এখানে তুলে ধরেছেন প্রথম হল তিনি যে উদ্দেশ্যে এই অধ্যায়টি বেঁধেছেন সেই উদ্দেশ্যটি ছিল এই যে পৃথিবীর সব কিছু যখন অকেজ আল্লাহ রবাহ আলামিনের শরিক হওয়ার কে অধিকার না। আল্লাহ রা আলমিনের সাথে কিছু করার কারো অধিকার নেই মানুষ মনে করতে পারে কিছু করার অধিকার রাখেন এ অধ্যায়ে এ আয়াত থেকে এবং এ হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে না আসলে আল্লাহ সুবাহ তিনি হলেন ওয়াহদাহু আল্লাহ আল্লাহ তিনি এক অদিতীয় গোটা বিশ্ব প্রতিপালনের ক্ষেত্রেও তার কোনো শরিক নেই গোটা বিশ্ব পরিচালনার ক্ষেত্রেও তার কোনো কোন নেই গটা বিশ্ব সৃষ্টির ক্ষেত্রেও তার কোনো শরিক নেই গোটা বিশ্ব সব কিছু নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তার কোনো শরিক নেই মানুষের জীবন মরণ এর সৃষ্টির ক্ষেত্রেও তার কোনো শরিক নেই তিনি যাকে হয়তো কাজের জন্য ব্যবহার করেন সেটাই শুধু তিনি কাজ করেন তারা সে কাজ করেন কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহ অধিকার নেই তিনি হলেন ওয়াহে শরিক আল্লাহ অতএব আল্লাহ সুবাহর আবাদতের ক্ষেত্রেও তার কোন শরিক নেই যত কিছু আমরা আবেদন নিবেদন করব সেটা একমাত্র আল্লাহ সুবাহর কাছেই করব। আমরা যত প্রার্থনা করবো আমরা যত দোয়া করবো সুখে দুঃখে বিভিন্ন রকমের সবকিছু আমরা সব কিছু বিষয়ের জন্য আমরা একজনের কাছেই আত্মসমর্পণ করবো একজনের কাছেই হলেন আল্লাহ এটি একটি সহি হাদিস থেকে আমরা আরো শিখলাম যে আসলে অনেক সময় হয়তো পারে গণক বা জ্যোতিষী তারা কিছু সঠিক যেগুলি তথ্য মাঝে মধ্যে দুই একটা দিয়ে থাকে সেগুলি হইতে পারে যে দুই দিক থেকে হইতে পারে এক হলো মানুষের জীবনে ভালো মন্দ কিছুই রয়েছে তা আমার জীবনের ভালো মন্দ যদি একজন কিছু বলতে চায় তাহলে কিছু তো কিছু আমার জীবনে ঘটবেই কোন সন্দেহ নাই কারণ আমি এই করব সেই করব যে কোনো একটা মানুষ যদি দুটাই বলে থাকে তাহলে কোন একটা জিনিস তো আমার জীবনে ঘটবেই এটা হলো দিক। দ্বিতীয় দিক এরপরে কিছু তথ্য হলো এভাবে আসমান থেকে চুরি করে সেগুলি শুনে থাকে শুনে সেগুলি বর্ণনা করে থাকে অধ্যায় থেকে আর আমরা যে সমস্ত শিক্ষার বিষয় পাচ্ছি সেগুলির মধ্যে যেমন আল্লাহ সুবাহানা হুয়া তা আলার অনেকগুলি বিষয় যেমন সেই জাদুকরদের বিষয়গুলি আমরা জানলাম যা আসলেই জাদুকররা বা জ্যোতিষী বা গণক তারা কখনো কোনো সঠিক সত্য তথ্য নিজেদের পক্ষ থেকে দিতে পারে না কারণ গাইবী বিষয় ভবিষ্যতের বিষয়গুলি এগুলির মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালা স্বয়ং ফেরস্তাগণ সেগুলির মালিক নয় সংবাদ ওয়াহি এর মাধ্যমে দেন কিন্তু তারাও সে গায়েব এর মালিক নয় আল্লাহ গায়েব তিনি ছাড়া বিষয়গুলি আর কেউ জানেনা স্বয়ং আল্লাহ রাসুল সাল আলী হুসালাম তিনি নিজেও অন্য কারো খবর জানেন না যেমন আল্লাহ রবী আলমিন তাকে বলছেন যা ইচ্ছা করেন সেটাই আমার নিজের জন্য ঘটে থাকে আর আমি যদি গায়ব জানতাম অদৃশ্যের বিষয়গুলি যদি আমার জানা হতো কোন অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না ইন আল্লাহ নদীর আমি শুধু মমিন সম্প্রদায়ের জন্য তাদেরকে ভীতি প্রদর্শনকারী এবং তাদের সুসংবাদ দানকারী এটাই আমি প্রিয় বন্ধুরা আসুন আমরা শয়তানের ধোকা থেকে সরে এসে আল্লাহ সুবাহা করি আল্লাহ সুবাহ মর্যাদা দেওয়ার চেষ্টা করি তার তাহেদের উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি এবং শের থেকে বাঁচার চেষ্টা করি আল্লাহ আমাদের সব্বাইকে তৌফিক দান করুন আজকে আমরা এই দর্শ এখান থেকে শেষ করতে যাচ্ছি আবার সামনে পরবর্তী দর্শে আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকুন আল্লাহ সব্বাইকে ভালো রাখুন এবংই শেষ করছি আলমিন আসসালামুকমারকাত